माझीतरिया झड़ तूफान क्षुब्ध मतल उत्ताल झंझावान माझदरिया झड़ तूफान क्षुब्ध मतल ढेल झंझावान बंधु तुमरा प्रणा कभ छुड़े फेला सब दीथा संशय तुम्हारे ही जय्चय मुग्ध स्वाधीन दिल आजाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद zindabad zindabad zindabad zindabad zindabad zindabad zindabad zindabad গোকা পুরুষ তন্দ্র বেহুস ভিরু মাতান কষে ধরো হাল ভাঙা মাস তুলু রাউ পাল পরুষ তন্দ্র বেহুস ভিরু মাতান কষে ধরো হল ভাঙা মাস তুলু পাল ছাড়ো মরসিয়া কন্দ ছাড়ো অন্যায় অতীতের ভুল না বেকুল পালাবে নিঠুর মরণ ফাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ zindabad zindabad zindabad বজরণীনা দেওয়াজ উদিবে আবার রক্ত চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিনাবাদ জাবাদ জ ততদিন স্বপ্ন সাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বক্ষ পাতিয়া সেই জুসে সেই শহীদটা পেলা দিকে দিকে পুনঃকাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ যাও যাও অবিশ্বাসের দাও খুলে দাও উৎপীড়িত যাও ভেঙে যাও অবিশ্বাসের ঘূর্ণি পাপের জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মাঝদরিয়ায় ঢেউ উত্তাল ঝঞ্ঝাবান জিন্দাবাদ হিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ Zindabad zindabad zindabad. Zin zindabad zindabad zindabad zindabad zindabad zindabad zindabad zindabad zindabad zindabad